فنس اهلا بك تقولتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته جی আপনি প্রশ্ন করেছেন যে হাজ ও উমরা এর মধ্যে পার্থক্য কি হাজ হয় একটি মাসে এছাড়া অন্য কোন মাসে হাজ নয় তারিখ এবং হজের কিছু আরকান আছে যেগুলো উমরার সাথে পৃথক আর উমরা সারা বছর করা যেতে পারে উমরা হলো সা আপনার কাবার সাত চক্কর লাগানো তবাফ করা এবং সাফা মারবা পাহাড় একে অপরের মধ্যে দৌড়াদৌড়ি করা তো এবারে হজের আরকান অন্য অন্য কিছু রয়েছে আপনার মুজালপাই যাওয়া সেখান থেকে মিনায় যাওয়া অতপর কুরবানি করা বিভিন্ন আরকান রয়েছে এটা হচ্ছে পার্থক্য আর হজ হচ্ছে ফরজ কিন্তু ওমরা ফরজ না হজ হচ্ছে ফরজ হজ ফরজ হয় মানুষের উপরে তখন যখন কোন ব্যক্তি যে জায়গায় সে রয়েছে যে জায়গায় তার বাসস্থান এমন তার ধন দৌলত হয়ে যায় এমন তার হাতে টাকা পয়সা চলে আসে তার ভরণ তার ভরণ দায়িত্ব যাদের উপরে রয়েছে যাদের ভরণ দায়িত্ব তার উপর রয়েছে সেই ব্যক্তি হজে গিয়ে হজ কাজ হজের কাজ সম্পন্ন করে বাড়ি ফিরে আসা পর্যন্ত তাদের যাতে খাওয়া দাওয়া চিকিৎসা এবং পরণের কোনো ধরনের অসুবিধা না হয় এরকম ব্যবস্থা সে করে দিতে পারবে এই ব্যক্তির উপরে হজ ফরজ কোনো মহিলার উপরে হজ তখন ফরজ হবে যদি মহিলার নিজস্ব ব্যবসা বাণিজ্য হয় এবং তার ওই রকম পয়সা হয়ে যায় তার দায়িত্বে যারা আছে তাদের সে রেখে যেতে পারবে কিন্তু মহিলার সঙ্গে শর্ত একটা হচ্ছে মাহারাম ব্যতীত মহিলা হজে যেতে পারবে না হয় তার পিতা কিংবা তার স্বামী কিংবা তার যুবক সাবালেক ছেলে কিংবা তার আপন ভাই এরা হতে হবে যারা তার মাহারাম কিংবা তার মামা যার সঙ্গে তাদের বিবাহ হারাম তাদের সঙ্গে তাদের কারোর সঙ্গে তাকে হজে যেতে হবে কোনো মহিলার কারণে আল্লাহ রসুল সৎ পরিষ্কার বলে দিয়েছেন কোন মহিলা সফর মাপা হয় এমন দূরত্বে একা যেন না যায় মাহারাম ব্যতীত غطت نفسي و